আসসালামুকুমতু ববরকম সজ্টি হামীন من يهدِهِ اللهُ فلا مُضِلَّ لهِ ومن يُضلِلْ فلا هاديَ لهِ وأشهدُ أن لا إلهَ إلا اللهُ وحده لا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 يا hanna sutta korabba ku muُllaذ falaqa qum min napssi waida من na waida wa xqa من ha sau وبث منهما رجالاً كثيراً واتقوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ নিশু্লিতস إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا صَدِيدًا يُسْلِحِ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُتِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَاسَ فَوْسًا عَزِيمًا আল্লাহ ম সাল মোহাম্মদ ta'ala ibrahim wa ala মহালি ibrahim innaka কহমিদম majid অ মোহাম্মদালি মোহাম্মদ কমাবার ই বাহি मोकार ओलामाइ कराम सम्मानित मुरब्बिया नेजान दिनदार मुसलिम बाइरा अल्लाह रबुल आलमीन दरबारे कोटी कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन के चौदो शत चल्लिस हिजरी सन छब्बे शावान तारीखे সলায়াতুল জুমুয়া আদায় এবং খাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত মুসলিয়ানিকাম আমরা সকলেই অবগত আছি আজকে শ্রাবান মাসের শেষ যুমুহা শেষ খোঁতবা এর পরবর্তীতেই আমাদের সামনে যেই মাসটি সমাগত से मासटी हलो शाहरु रमादान रमादान मास माश्ट। मास बस बारोटी मास मध्य सर मास सबसे फजिलतमय मोबारकमय रखमतमय मास शाहरु रमादान आल्ला शाहरु रमदान ধার প্রান্তে নিয়ে এসেছেন আমরা রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি যেহেতু আল্লাহ সবান তালা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন আল্লাপাক যেন আমাদের সবাইকে পবিত্র শাহরের রমাদান পাওয়ার এবং শাহরের রমাদানের যাবতীয় বরকত রহমত মখফারাত যেন আমরা লাভ করতে পারি আল্লাপাক আমাদের সবাইকে সেহেতু অফিক দান করুন সকল বলে আহ সম্মানিত মুসল্লি আলীকার এই মাসটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রহমত স্বরূপ পাকের বিশেষ নিয়ামক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই শাহরের রমাদান দিয়েছেন আজকের কোদ্ভায় আমরা আলোচনা করব যে বিষয়টি সেটি হল হুসলিল বারাকার ফি শাহরের রমাদান रमादान मास बरकत हासिल कर पदती रमादान मास कि मसे आल्लाबुल आलमीन थे बरकतगुल हासिल करब ये आज के खुद भ संक्षिप्त में आलोचना करब इनशल प्रथम आसारे रमादान रमादान मास আল্লাহ হস পূর্ববর্তী যত উম্মা যত জাতি পৃথিবীতে এসেছিলেন সকল উম্মাকে সকল জাতিকে আল্লাহ রবুল্লা আলমিন সিয়ামের মতো নিয়ামত দিয়েছিলেন কিন্তু তাদেরকে শাহরুরমা দান দেন নাই আর এই উম্মতে মোহাম্মদী সাল্লাহু আলহিহাসাল্লামকে আল্লাহরবুল আলমিন যেমন দিয়েছেন সিয়াম তার পাশাপাশি আল্লাহ রবুল আলমিন দিয়েছেন শাহরুর রমাদান সোহান অর্থাৎ অন্যদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এখানে একটা আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত দিয়েছেন দুইটা ডাবল নিয়ামত একটা সিয়াম আর একটা শাহরুর রমাদান সিয়াম আল্লাহ রব্বুল্লা আলমিন পূর্ববর্তী সকল উম্মককে আল্লাহ দিয়েছেন যেটা আল্লাহ রব আলীন কোরআনে কারিমে সোর আল বাকার একশত নম্বর আয়াতে আল্লাহ রব আলীন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ সিয়াম তোমাদের পূর্ববর্তী যারা জমে এসেছিল তাদের উপরেও ঠিক একইভাবে সিয়ামকে ফরস করা হয়েছিল সোভা তাহলে সমস্ত নবীর ওম্মের উপরে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছিলেন কিন্তু তাদের সিয়ামগুলো ছিল বিচ্ছিন্ন অর্থাৎ তাদের কোনো সিয়াম ছিল প্রতি মাসের তিন দিন তিন বারো ছত্রিশ দিন ১২ মাস তিন দিন করে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো বারো মাসে ছত্রিশ দিন কোনো নবীর ওম্মা হইল জিলহজ মাসের এক থেকে দশ প্রথম দিকে কোনো নবীর উম্মাকে মহারাম মাসের প্রথম দশ এরকম বিভিন্নভাবে বিভিন্ন নবীর উম্মতকে আল্লাহ রব্লা আলমিন সিয়াম খরচ করেছে কিন্তু এইভাবে একটা বরকতময় মাস শুধু একটা মাস প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মাসটা বরকতময় বানিয়ে আল্লাপাক আর কোনো উম্মতকে আর কোনো জাতিকে দেন এটা শুধুমাত্র আমাদের জন্য আল্লাহর আলমিনের প্রদত্ত বিশেষ একটা নেওয়া হক এই জন্যেমে সুরাল বাকার একশো তো পঁচাশি নম্বর আয়ারিমে বলছেন শাহরু রানোর শিবাই হুদা কাম শাহরু রমাদান রমাদান মাস রমাদান মাস হল ওই মাস আল্লাহ কোরআন যেই মাসে আল্লাহ রব্লা আলমিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআন নাজিল করা হয়েছে যেই মাস কোরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ রব্লা আলমিন শাহরু রমাদানকে অন্যতম একটি বরকতময় ফজিলতময় মাস হিসাবে আল্লাহাক নির্ধারণ করে দিয়েছে সোহান কেন নির্ধারণ করলেন এই মাসটা এই উম্মতকে আল্লাহাক কেন দিলেন अन्द के आल्लापा रम रमादान मास दिल्ला के आल्लापा क्या दिले एर पीछने कैकटा गुरुत्वपूर्ण कारण आम्बर कारण हल आल्लाब आलमीन के कित दिए हल कुरने कार्य कितबा सकल आसमानी कितबर मध्य सर कित এই কিতাবটা এমন এক কিতাব এই কিতাবটা যেই জায়গার সাথে যে সময়ের সাথে যে দিনের সাথে যেই ব্যক্তির সাথে যেই সমাজের সাথে যার সাথে সম্পৃক্ত হয় তাকেই এই কোরআন এই কিতাব মহাসম্মানিত বানাই দিয়ে হ্যাঁ অর্থাৎ কোরআন শুধু নিজে মহাসম্মানিত নয় কোরআনে সিফাতুল ও কারীম কারিম মহাসম্মানিত কোরআন কোরআনে মাজিদ এটা শুধু নিজে সম্মানিত না এটার সাথে যে সময় যেই দিন যেই ক্ষণ যেই স্থান যেই ব্যক্তি যেই সমাজ যেই পরিবার যেই দেশ যেই রাষ্ট্র যারাই এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায় কোরআন তাদেরকেও মহাসম্মানিত কোথায় আল্লাহ রব আলিনের আরশে আজিমের ডান পাশে ঝুলন্ত অবস্থায় আছে তাহলে দেখেন এটা এত উপরে উঠে গেছে এটা এত মহা মর্যাদার মহা সম্মানের কোরআন যেটা অর্থাৎ কোরআন সেখানে লিখিত থাকার কারণে ওই ফলকটা ওই হাটা এটার মর্যাদা এত বেড়ে গেছে যে এটা এই কারিম এই মূল কফি থেকে একটা কফি কপি পাক লাইল কদরের রাত্রে নাজিল করছে এই কফিটা এনে কোন জায়গায় রাখা হয়েছে বলেন তো দেখি মানে লাউ থেকে কোন জায়গায় আসছে প্রথম আসমান প্রথম আসমানে যে জায়গায় রাখা হয়েছে ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জত ওই জায়গায় আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ বরাবর প্রথম আকাশ ওই ঘরটার নাম বাইতুল ইজ্জত এই ঘরটা কোরআনকারী রাখার কারণে ঘরটার নাম হয়ে গেছে বাইতুল ইজ্জত ইজ্জতওয়ালা ঘর সম্মানওয়ালা ঘর অর্থাৎ কোরআন যেখানে যাবে সেখানে সম্মানওয়ালা বানায় দিবে সোহান কোরআন সেখানে রাখা হয়েছে সেটা হয়ে গেছে বায়ুল ইজ্জত সোহান আচ্ছা এরপরে কোরআনে কারিম সেখান থেকে পৃথিবীতে আসছে কোরআনে করিমকে আল্লাহরবুল্লাহ আলমিন যে মাসে নাজিল করছেন সেই মাসটা হইল সাহার রমাদান রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রমাদান মাসটাকে বাকি এগারোটি মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস সবচেয়ে ফজিলতের মাস সবচেয়ে রহমতের মাস সবচেয়ে মাহফেরতের মাস হিসাবে আল্লাফাক সর্বোচ্চ বানিয়ে মর্যাদার মহাসম্মানিত এটা নাজিল হয়েছে কোন রাত্রিতে লাইলাত কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত বেড়ে গেছে লাইলাতুল মিন আল সাহার। হাজার হাজার মাসের চাইতে হাজার হাজার বছরের চাইতেও লাইজাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে কিসের কারণে কোরআন নাজিলের কারণে এটার মূল কারণ নাজিলের কারণে এত মর্যাদা বেড়ে গেছে যেই ফেরিস্তার মাধ্যমে কোরআনে কারিনটা প্রথমাসমান থেকে পৃথিবীতে আসছে ওই ফেরস্তার নাম কি জিবিল আলাইসালাম যেই ফের বহন করেছেন বহন করে নিয়ে এসেছেন দিয়েছেন সেই ফেরেস্তা হয়ে গেছে লিডার ফেরস্তাদের নেতা হয়ে গেছে কিসের কারণে ওর কারণে তিনি কোরআনটা একটু বহন করার সুযোগ পাইছেন কোরআনটাকে আসমান থেকে জমিনে বহন করে নিয়ে আসছে যে নবীর উপরে এই কোরআনে কারিম নাজিল হয়েছে সেই নবী হয়ে গেছেন সৈয়দুল মোরসালিন ইমামুল মোত্তিন ইমামুল মোরসালিন রহমতুল্ল আলমিন কিসের কারণ কোরআনের কারণে কোরআন নাজিলের কারণে এই কোরআনে কারিমটা দুই জায়গায় নাজিল হয়েছে একটা কিছু নাজিল হয়েছে মক্কা মকার রামায় কিছু নাজিল হয়েছে মদিনামন বরাই যেই দুই জায়গায় নাজিল হয়েছে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। সেই বাক্কা পুরাণিকারী নাজিলের কারণে এই বাক্কা হয়ে গেছে মাক্কা আল মকার রামা সোহান আল্লাহ হয়ে গেছে হারাম হয়ে গেছে আমরা শ্রীদের হারাম বলি না হারানের একটা সীমানা আছে মোস্তদ হারামের এইটা একসময় কোরআন নাজিলের আগে ছিল এটা বাক্কা নগরী কোরআনে কারিম নাজিনের পরে এই শহর এই নগরী হয়ে গেছে মাক্কা আল মোকার সোহান ঠিক একইভাবে মোদিনা ছিল আগে ইয়াসরিফ কোরআন নাজিলের আগে মোদিন ছিল ইয়াসরিফ এটাকে মানুষ বিপদের নগরী ওয়াবা নগরী বলা হইতো মোদিন আগে ইয়াসরিফকে মানে এই এলাকায় গেলে মানুষের জ্বর হইতো এই এলাকায় গেলে মানুষের রোগ ব্যি ধরত ভয়ে কেউ ইয়াসনেপ যাইতো না আমাদের অঞ্চলে একসময় মানুষ পার্বত্য এলাকায় বেশি যাইতো না ঘাগড়াছড়ি রাঙ্গামাটি বাংলারবন ভয় পাইত এখানে গেলে ম্যালেরিয়া ধরবে মশা কামড়াইবে বিভিন্ন রকমের রোগ ব্যয়াদি হইব তখন আরবের অঞ্চলের মধ্যে ইয়াসেপ ছিল রকম একটা ভয়ঙ্কর এলাকা মানুষ ভয় সেখানে যেত না ইয়াসেপে সেই নগরী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানে হিজরতের পরে ফোরআ নাজিলের পরে ওই নগরী হয়ে গেছে আল মদিনা আল মনাবারা সোহান আল্লাহ হয়ে গেছে আলোকিত মদিনা ফোরআনের নূর দিয়ে পুরা মদিনা আলোকিত হয়ে গেছে সোহান ওই পুরাণে কারেন যেই গড়গুলাতে নাজিল হইত আল্লাহ রসুল সাল্লাস্লামের স্ত্রীদের যে ঘরগুলা ছিল এই গড়গুলো ছিল উপরে খেজুর পাতার চাওনি তারপরে নিচের বিছানাগুলো ছিল কিসের বিভিন্ন পাতা বিভিন্ন ঝাও পাতা খেজুর পাতা বিভিন্ন পাতা দিয়ে ওই বিছানাগুলো বানানো ছিল সেই বিছানাগুলোর মধ্যে শুইলে বেলায় উঠলে পিঠের মধ্যে দাগ পড়ে রয়েত নবী সাল্লা সাল্লামের বালিশটা এত শক্ত ছিল নবী সাল্লাহ সালামের এমনকালের পরে আয়সা রাদি আল্লাহ বের করে দেখাইলেন যে দেখো তোমাদের নবী কোন বালিশে শুইতেন তোমাদের নবী কোন বিছানায় শুইতেন তোমাদের নবীর বিছানাটা দেখো বিছানার চাদরটা দেখো বালিশটা দেখো আল্লাহ সেই ঘরের মধ্যে দামি দামি সোফা ছিল না ফার্নিচার ছিল না উন্নত মানের কোনো সামগ্রী ছিল না কিন্তু সেই ঘরগুলোর মর্যাদা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এত বেড়ে গেছে আল্লাপাক কোরআনে কারিমে এই ঘরগুলোকে স্মরণ করে একটা সুরার নাম রেখেছেন সূরা আল্লা হুজুরাত হুজরার বহু পছন্দ হুজুরা ই বলেন যারা আপনাকে এই হুজরার ভীষণ থেকে ডাকা করে এরা সব অধিকাংশ ব্যাক ফল আকল নাই এদের জ্ঞান কম আল্লাপাকে এই হুজরাগুলোকে সম্মানিত করে দিয়েছেন সোহান এবং এই হুজরার অধিবাসিনী যারা তাদেরকে আল্লাহ রব্বাল আলমিন ক্যামত পর্যন্ত সমস্ত মুমিনদের আম্মাজান বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ তাদের মা বানিয়ে দিছেন তাদেরকে তাহলে এই হুজরাগুলোর মর্যাদা কিসের কারণে কোরআন কারণে কোরআনে কারিম এমন কিতাব এটা যেখানে যাবে সেখানে সম্মানিত বানিয়ে দিবে কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয় এই ব্যক্তি জমিনে সম্মানিত কোন পরিবার যদি কোরআনের পরিবার হয় ওই পরিবার সম্মানিত পরিবার দুনিয়াতেও সম্মানিত আফারাতেও সম্মানিত যে সমাজ কোরআন ভিত্তিক সমাজ যে দেশ কোরআন ভিত্তিক দেশ সেই সমাজ হয়ে যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কল্যাণকর সমাজ সবচেয়ে কল্যাণকর দেশ অপরাধ মুক্ত সমাজ আম সেই জাতিকে দূরিয়েও সম্মানিত করায় দিবে আখারাতেও সম্মানিত করবে এক সময় সারা পৃথিবী মুসলিমেরা নিয়ন্ত্রণ করত আজকে সারা পৃথিবীতে একটা জাতি মারি খায় পৃথিবীতে সব অঞ্চলে যেখানে মারি খেতেছে খোঁজ নিলে জানা যাবে মার খাইতেছে মানে এরা মুসলমান আর কোনো জাতি না অন্যরা সবাই মারে আর যেই জাতিটাকে মারে ওই জাতিটা হলো মুসলমান অথচ এই মুসলমানই এক সময় সারা দুনিয়াতে তারাই পরিচালনা করতো তাদের অধীনে পৃথিবীতে মানুষ থরথর করে কাঁপত এমনকি সেই ইউরোপ সেই অঞ্চলের মানুষ বালিশ কোথায় দিতে হবে সেটাও জানতো না এ জ্ঞানও তাদের ছিল না তারা পাইন নিচে বালিশ দিয়ে ঘুমাইত মাথায় বালিশ দিত না যখন স্পেন বিজয় হয় প্রথম মুসলিমেরা স্পেনে গেলেন দেখেন ওই লোকেরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমায় কী ব্যাপার হতো বা কেরা নিচে বালিশ দেয় কেন জিজ্ঞাসা করা হইলো যে ভাই আপনারা পায়ের নিচে বালিশ দেন কেন বলছে সারাদিন পরিশ্রম করে আমার পা বালিশ কি পাকে দিবো না মাথাকে দিব বালিশ তো পায়ে পাওয়ার অধিকার বেশি এজন্য তারা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইল মুসলিমেরা সেখানে গিয়ে শিখাইলেন যে ভাই পা পরিশ্রম করল পা হইল কর্মচারী এটার হেড অফিস এখানে হেড অফিস মাথায় মাথায় যদি পরিচালনা না করে তো পায়ে কাজ করবে না এর জন্য বালিশটা দিতে হবে মাথাকে না। এই সর্বপ্রথম ইউরোপে গিয়ে মুসলিমেরা শিখেছেন আজকে সেই মুসলিম সারা পৃথিবীতে মার খাচ্ছে এই মার খাওয়ার মূল কারণ মুসলিম কোরআন ফেরেছে মুসলিমের সাথে কোরআনে কারিমের কোন সম্পর্ক নেই কারণ যে জিনিস তাদের মূল শক্তি তাদেরকে যে সম্মানিত করবে সে কোরআন বিচ্ছিন্ন তাবিজের কাজে লাগায় কোরআন দিয়ে মাঝে মাঝে কেউ মারা গেলে মরা মানুষের জন্য কোরআনকে ব্যবহার করে কোরআন পৃথিবীতে এসেছে লিউনজিরাম কান হাইয়া জীবিত মানুষের জন্য কোরআন কিন্তু আজকে কোরআন কাজে লাগানো হয় মরা মানুষের জন্য জিন্দা মানুষের কোনো কাজে নেই কোরআনের কাজ হলেও মনে হয় এইরকম মানুষ মরে গেলে কোরআন লাগে জীবিত থাকতে কোরআনের দরকার হয় না এই জন্যই আজকে মুসলিম পৃথিবীতে তাদের সম্মানের তাদের আধিপত্যের তাদের নেতৃত্বের মূল যেই জিনিস কোরআনে কারিম সেটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা থেকে তারা দূরে সরে গেছে এই তাদের পৃথিবীর সম্মান সব চলে গেছে সম্মান নেতৃত্ব কর্তৃত্ব সব হারিয়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা আল্লাহ রব আলী কোরআনে কারিমের কারণেই এই সাহারের রমাদানকে নেতৃত্ব দিয়েছেন শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন বাকি মাসগুলোর চাইতে সম্মানিত মাস ফজিনতের মাস বরকতের মাস শাহরের রমাদান এই মাসটা আমাদের দ্বারে সমাগত আমরা এই মাস থেকে বরকতগুলো নিব আল্লাহ আল্লাহাক বরকত নামার জন্য অনেকগুলো এবাদত এই শাহরের রমাদা আল্লাহ আল্লাপাক নির্ধারণ করে দিয়েছে কেন আমাদের হায়াত হইল কম অল্প হায়াত ষাট বছর নবী সাল্লা আমার উম্মত হইল বা এই না সিপে না ষাট থেকে সত্তরের মাঝামাঝি আমার উম্মত অর্থাৎ কেউ একটু বেশি কেউ একটু কম বড়ে এমাইলে ষাট থেকে সত্তরের মাঝামাঝি হয় এই উম্মতের হায়াত কম কিন্তু এই অম্মতের ফাওয়ার বেশি মরিস ছোট কিন্তু ঝাল বেশি এই অম্মত হলে এইরকম এই অম্বত সাইজে ছোট হায়াতে ছোট কিন্তু ময়দানে এদের সম্মান সবচেয়ে বেশি এদের মর্যাদা সবচেয়ে বেশি সোহান এরা অম্বত বসা এরা কেয়ামতের ময়দানে সাক্ষধাতা এখন এত পাওয়ারফুল এত পাওয়ারফুল জাতি যদি কে আমার মাঝানে আমল থাকে অল্প তো অল্প আমল দিয়ে নেতৃত্ব দিবে এই জন্য আল্লাহ রব আলমিন এদেরকে অল্প হায়াতের মধ্যে এদের আমলের মধ্যে এবাদতের মধ্যে আল্লাহ এমন বরকত সৃষ্টি করে দেন পরিবেকার যুগের একজন উম্মত যদি এক হাজার বছর হায়াত পায় এই উম্মতের একজন যদি পঞ্চাশ বছর হায়াত পায় তো ওই এক হাজার বছরের ছাইতে আগায় যায় সো এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই অম্বতের আমলের মধ্যে একের কোনো হিসাব নাই দশের নিচে কোনো হিসাবে নাই এক থেকে নয় কোনো হিসাবে নাই শুরুই হয় কত দিয়ে দশ দিয়ে হাসানাতে প্রত্যেকটা কাজ কাজ আল্লাহ রব আলী দশ গুণ বাড়াই যায় দশ দিয়ে শুরু হয় আর রমাদান মাস আসলে এই দশের হিসাবও বাতিল আল্লাহ রস থেকে শুরু করে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সোহান দশ থেকে শুরু হয় সাতশো পর্যন্ত যায় তবে তবে রমজানের হিসাব সাওমের হিসাব এই গণনার বাহিরে সুহান আল্লাহ দশ থেকে সাতশোর গণনা নাই এটার হিসাব হলো বেহিস এর উপরে মানে অন্য শুরু হয় দশ থেকে শুরু করে সাতশো এইটা সাতশোর উপরে চলে যায় এটার কোনো হিসাব নাই তাহলে এই মাছটাকে আল্লাহ রব আলমিন এত বরকটময় করার কারণ এক মাস যদি কেউ রমাদান মাস পায় তো তার হায়াতটা ধরেন একশো বছর বেড়ে গেল সুহান এক মাস পাইলে রমজান তার হায়ার একশো বছর যদি এক হাজার বছর পায় আর এই উম্মতের একজন যদি দশ বছরের দশটা রমজান পায় তো ওই লোকের সে কিন্তু অনেক আগায় গেছে আল্লাহাকে জন্য এই উম্মতের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাফা বরকত তৈরি করে দিয়েছে আর বিশেষ করে শাহরের রমাদানের প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন বরকত তৈরি করে দিয়েছেন এক নম্বরে আল্লাপাক এই মাসে বরকত রেখেছেন সিয়ামের মধ্যে শিয়াম আল্লাপাক এই মাসে প্রথম যেই এবাদকটি ফরস করেছেন সেটা হইল শিয়াম সিয়ামের মাধ্যমে আল্লাপাক কী করেন মা وفير <تصفيق> له ما تقدم من ذنبه النبي صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি রমাদান মাস আসার পরে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে শর্ত হলো ঈমান এবং ইহতিসাব অর্থাৎ বিশুদ্ধ ঈমান লাগবে শরীক মুক্ত তাওহیدی ঈমান লাগবে ওয়া ইহতিসাবান ইহতিসাব মানে তালাবান দিল আজরে সাবাবের আশায় সাবাবের প্রত্যাশায় যদি কেউ রমাদান মাসের সিয়ামগুলো পালন করে বফের আলাহু মাতিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার অতীতের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন সোহান তাহলে গুণা মাফ করার মহাসুযোগ এই সিয়ামের মাধ্যমে সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলামিন একজন মোমিনকে মোত্তাক বানিয়ে দেন সিয়ামের মাধ্যমে মোত্তাক বানাই দেন আল্লাহাক বলছেন আল্লা কুম তাত্তাকুন সিয়াম যদি পালন করো তোমরা হয়ে যাবে কি মোত্তাক আর মোত্তাক হলে লাভ কি মোত্তাক হলে দুনিয়াতেও লাভ আখের হাতেও লাভ কারণ মোত্তাক যারা হবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে ফোরকান দান করেন তাদেরকে আল্লাহর সাথে বন্ধুত্ব ঘনিষ্ঠ করা হয় তাদের দুনিয়া আখের হাতে কোনো জায়গায় কোনো ভয় নাই নেয়নি পাক এবং রাখো আল্লাহ যারা তাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই আল্লাহর বন্ধু কারা এরপরের আয়াতে আল্লাপাক বলছেন বন্ধু কারা আল্লা দিন আল্লাহাক মানে আমার বন্ধু হইলো আছেন কেউ স্বীকার করে না সমস্ত ইমানদার আল্লাহর অলি আল্লাহাক সরাসরি নিজেই ঘোষণা দিচ্ছেন আল্লাহাক কোরআনে ক্যারে সুর আল বা কারা দুশো সাতান্ন নম্বর আয়োজে বলছেন আল্লাহ আল্লাহ হইলেন সমস্ত আমি আল্লাহর ওয়ালি আল্লাহ বন্ধু এই জন্যইানি করে রহমতুল্লাহ আহল্লা আটইটা বর্ণনা করেছেন এইভাবে আল মিনু নাহম আউলিয়া উর রহমান সমস্তেরাই আল্লাহ রবিনের আউলিয়া আল্লাহর বন্ধু তবে যার ভিতরে কোরআন বেশি তার ভিতরে আল্লাহর সাথে বন্ধুত্বটা তত বেশি কোরআনকে যে যত বেশি অনুসরণ করে আমল করে তার সাথে বন্ধুত্বটা বেশি কারো সাথে ষাট পার্সেন্ট কারোর সাথে সত্তর পার্সেন্ট কারোর সাথে আশি পার্সেন্ট এরকম মহব্বতের মাত্রা বেলায়েতের মাত্রা बंधुत मात्रा बारे और कम क्यों सबसे बंदुत आंधुत गुण्क जरा बसुआ अवलम्बन जोता सुबह तकुआ जो बेसिस्स आल्लाबीन साथ बंधुत्व तटबे और बंधुतिया भय थाना तर को চিন্তা ফেরসানি আত বিপদ মুসিবত যত দিক থেকে আসুক তারা নিরাপদ সোহান হোক এই সিয়ামের মাধ্যমে একজন মুমিন তাকুয়া হাসিল করতে পারে এজন্য বরকত হাসিলের এক নম্বর মাধ্যম হলো সিয়াম বরকত হাসিলের দুই নম্বর মাধ্যম হলো এই মাসে প্যায়াম প্যায়াম মানে সলা বেশি বেশি এই মাসে নকল ছলা আদায় করা ফরশ তো অন্য মাসেও আদায় করতে হবে এই মাসেও আদায় করতে হবে ফরশ সব মাসে সমান রমাদানেও আদায় করতে হবে পাঁচবার অন্য অন্য মাসেও আদায় করতে হবে পাঁচবার কিন্তু দুঃখজনক আমাদের কিছু কিছু বাইতে রমজানের প্রথম দিকে দেখা যায় প্রথম সাত দিন পাঁচ দিন ছয় দিন খুব জোরো সোরে আলহামদুলিল্লাহ দেখা যায় কিন্তু এটা দীর্ঘ সময় স্থায়ী থাকে না পাঁচ ছয় দিন পরে আবার আস্তে আস্তে কমতে থাকে আবার সাতাশ তারিখ পর্যন্ত এই এরা আমাদের থেকে হারিয়ে যান আবার সাতাশ তারিখ আসলে আবার পাওয়া যায় মাঝখানের দিনগুলোতে তারা আমাদের থেকে চলে যায়। আমাদের সাথে আর থাকেন না এই সবরের অভাব আল্লাহর আনুগত্যের উপরে থাকতে হইলে সবর লাগে এই সবরটা আমাদের বাইদের মধ্যে খুঁজে পাওয়া যায় না যদি খুঁজে পাওয়া যেত একটা মাসও যদি আলহামদুলিল্লাহ পাঁচ বার ছাত যদি জামাতের সাথে আদায় করতো তা আল্লাহ রব্লা আলমিন তাদেরকে সারা বছরের জন্যই সারা জীবনের জন্যই আল্লাপাক নামাজি বানিয়ে দিতেন কিন্তু তারা কষ্ট করে জবক দিতে পারে না প্রথম কয়েকদিন আসলে আবেগে খুব দৌড়াদুরি করেন মসজিদে আসেন পরে মাঝখানটি আবার চলে যান রমাদান মাস পুরা মাসটাই শাহরুর রহমান আল্লাহ রব্গুল্লা আলমিনের রহমত বৃষ্টির মতো নাজিল হয় সুতরাং এই মাসে যদি তওবা করে আমি নামাজ শুরু করে দিতে পারি দেখবেন এক মাস আপনি কষ্ট করে পাঁচ বাক্য চলাপ জামাতের সাথে আদায় করেন আল্লাপাক আপনাকে পুরো বছরের জন্য পুরা জিন্দগির জন্য আল্লাহ পাক নামাজি বানাই দেবে কারণ এই মাস শাহরুর রহমা শাহরুল মাকফেরা এটা মাকফেরাতার মাস এটা রহমতের মাস এটা নাজাতের মাস এটা বরফতের মাস এই জন্য এই মাসে বেশি বেশি প্রেয়া খরচের বাহিরেও বেশি বেশি সন্নত নকল সলাপ তারাবির সলাপ এইগুলো বেশি বেশি আদায় করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রসাম বলছেন মান ইমান মাসে যারা ত্যায়াম করবে ইমান এবং এহতেসাদের সাথে আল্লাহ রব আলমিন তাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিবেন সোহান রমাদান মাসে যদি আমি বেশি বেশি ব্যায়াম করি সলা আদায় করি আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দিলে রমাদাম মাসে বরকত হাসিল করার তিন নম্বর পদ্ধতি হল আল ফুতুর ইত্যাদ ইত্যার একটা এবাদক পাক যখন বলবেন খাইও না তখন না খাওয়া এ যখন আল্লাহ বলবেন খাও খাওয়াটাই এবার না খাই যদি কনজনা সারাদিন খাই নেয় আর পাঁচ মিনিট না খাইলে দশ মিনিট না খাইলে কি হয়েছে দেরি করি খামো বারো ঘন্টা খাই নেই আর দশ মিনিট দেরি করি খাই এটাও বেয়াদবি এটা আল্লাহ আল্লাহর আনুগত্যের খেলাফ আল্লাহরা বলছেন মানুষ ততক্ষণ পর্যন্ত আমার উন্মত কল থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে মানে আল্লাহ খাইতে বলছেন খাওয়ার টাইম হয়েছে সাথে সাথে খেয়ে পেলাম সাথে সাথে ইফতার করা হাদিস কুচসির মধ্যে এসেছে আল্লাহ আমার আলম বান্দা খাওয়ার সময় হয়েছে ইফতারের সময় হয়েছে সূর্য ডুবে গেছে সাথে সাথে ইফতার করে দ্রুত সময় দ্রুত গতিতে দেরি না করে এরা হল আহাব্ব আবাদি ইলাইয়া আমার কাছে শখছে মহব্বতের বান্দা সবচেয়ে প্রিয় বান্দা সোহার আল্লাপাকে ইফতারের মধ্যে বরকত রেখেছেন এই জন্য নবী ইফতার শেষে দোয়া করতেন এই দোয়াটা ইফতারের পরে পড়াশুন জাহাবাতফতারির মাধ্যমে আমার ক্ষুধা দূরীভূত হয়েছে আমার রকগুলো আমার রকগুলো সতেজ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আমার রকগুলো নিঃতেজ ছিল এখন ইফতারের পর সতেজ হয়ে গেছে শুধু আমার ক্ষুধা দূর হয় নাই রকগুলো আমার সতেজ হয় নাই সাবাতাল আল্লাহ এর সাথে সাথে এই ইফতারের মাধ্যমে আমার জন্য বিশাল এক উজরত সাহেত হয়ে গেছে ইফতারের মধ্যে আল্লাপাক বরকত রাখছেন আল্লা কথা রাখছিলেন তাফতির মানে নিজে যেমন ইফতার করব অন্যদেরকে ইফতার করাবো ইফতার করাইলে মানালিহিং যে ব্যক্তি সিয়াম ফালনকারীকে রোদাদারকে ইফতার করায় ওই রোজাদারের সম পরিমাণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকেও দেন এখন যে ইফতার করবো হে করবো না দরকার নেই আমি এত কষ্ট করি রোজারা হেরে আমার স্বাব্দ দি মুখের এই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল বলে দিয়েছেন বিন কাই রুম আজ রেহি সাইম এই ক্ষেত্রে ওই সিয়াম পালনকারী রোজাদারের সবাবের কোনো কমতি করা হবে না তারটা আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে পরিপূর্ণ দিবেন আর আরেকজন ইফতার করানোর কারণে আল্লাহ পাক এরকম দিবেন আল্লাহ এই এজন্য আরেকজন ইফতার করাইতে চায় যে এরকম বলবেন না যে না না আমি ইফতার করব না কিছু ভাই আছে আরেকজনই ইফতার করতে চায় না বা আমি রোজা রাখি আবার এত কষ্ট করে রোজা রাখছি তাকে সবাব দিয়ে দিব কেন তাকে সবাব দেওয়া নয় বরং আমার স্বভাব আমি ঠিক মতোই পাবো আর তার ইফতারের মাধ্যমে আল্লাহ পায় তাকেও সেই সাবার দান করবেন সোহার তাহলে ডেলি যদি আমি দশজনকে ইফতার করাই তাহলে আমি নিজে একটা আর দশটা এগারোটা সিয়ামের প্রতিদিন আমি পায়ে হচ্ছে সোহার এজন্য বেশি বেশি রোজাদারদেরকে সিয়াম পালনকারীদেরকে ইফতার করাইতে হবে পাঁচ নম্বর হল সাহুর এই মাসে আল্লাহাক সাহারি খাওয়াকে আবাদত বানাই দিয়েছে সোহার আল্লাহ আমরা খালি খাব কিন্তু খাওয়াটাই একটা আবাদত সোহান আল্লাহ কারণ ওই সময়টা সাহারির যে সময়টা এটা ইমানদারদের একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রবীন্দ্রে এই সময়ে পতম আকাশে নেমে আসেন এবং ইমানদার ব্যক্তিরা যারা তাদের বশিষ্ট হইল আল মুস্তাব আসহার তারা সাহারির সময় আল্লাহর কাছে পার করে এই জন্য এই সময় বান্দা ঘুম থেকে উঠায় এটা আল্লাহ খুব পছন্দ করে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এই সময় আল্লাহ আমরা বাকি এগারো মাসও এই সময় উঠতে পারি এই জন্য আল্লাপা তোমাদের জন্য সাহারির মধ্যে বরকত রাখছে খাবো কিন্তু খাবার মধ্যে আল্লাহ রাখছে নবী সাল্লাহিস্লামের দানশীলতা প্রবাহমান বাতাসের চাইতেও আরো বেশি বেড়ে যেত সোহান কারণ গুণা জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সদাকা আর যখনই কোন সাহাবির গুণা মাপের আয়াত নাজিল হইত সাথে সাথে ওই সাহাবি বিশাল পরিমাণে সদাকা করা শুরু করে দিতেন কোনো কোনো সাহাবি তার পুরা সম্পত্তি দান করে দিতে চাইতেন কিন্তু আল্লাহ রসুল নিষেধ করতেন যে তোমার সব সম্পত্তি দিও না বা তোমার সম্পত্তি আত্মীয় স্বতন্ত্রকে দিয়ে দাও বা বিভিন্ন রকম নসিহত করতেন কিন্তু সাহাবারী কেন অভ্যাস ছিল গুণা মাপের সুক্রিয়া স্বরূপ বেশি বেশি আল্লাহ রসাখা তো রমাদান মাসে তো আমার গুনামাপ হচ্ছে প্রতিদিন আমার গুণা খালি মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে গুণা কাটতেছে গুনা কাটতেছে এই আনন্দে প্রতিদিন বেশি বেশি আল্লাপাক রাখে সে সামর্থ্য দিয়েছেন সে সামর্থ্যের আলোকে সদাকা করা এই সদাকার মাধ্যমে রমাদানের বরকত হাসিল করা এই মাসে পাক রেখেছেন লালাতুল কদর লালিলেতুল কদরের এবাদতের মাধ্যমে বরকত হাসিল করা এই মাসের গুরুত্বপূর্ণ এবাদত খেতে কাজ শেষ দশ দিনের এত কাপের মাধ্যমে এই মাসে আল্লাহ রবীন্দন এই রমাদানের ভিতরেই ওমরা করার ফজিল রমাদানের ওমরাকে নবী বলছেন তাপ দি মাইয়া রমাদান মাসে যে ব্যক্তি করল সেই যেন আমি নবীর সাথে হজ করল দুটা ফজিলত একটা হইল রমাদান মাসের ওমরা হজর ফজিলত আর একটা খালি হজর ফজিলত না বরং নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতল সোহান তাহলে এই মাসের একটা গুরুত্বপূর্ণ এবাদত হইল যে সম্ভব হইলে এই মাসে রমাদান মাসে ওমরা করা এইগুলোর মাধ্যমে সকল এবাদত বন্ধের মধ্যে জাকাত আদায় করা জাকাত সারা বছর আদায় করা যায় তবে রমাদান মাসে যেহেতু ফজিলত বেশি সদাকার ফজিলত বেশি এবং রমাদান মাসকেন্দ্রিক আমাদের দেশে জাকাত বিতরণ হয় জাকাত দেওয়ার একটা সিস্টেম আমাদের দেশে চলে আসতে দীর্ঘদিন ধরে এই জন্য রমাদান মাসে যদি আমরা জাকাতগুলো আদায় করে দিই তবে জাকাত হিসাবটা করে ফেলবেন রমাদানে মানে রমাদানের একটা নির্দিষ্ট ডেট রাখবেন সবাই হয় পাঁচে রমাদান আর দশে রমাদান বারোই রমাদান পনেরোই রমাদান রমাদানের একটা ডেট এটা প্রতি বছর ওই রমাদানে হিসাবটা করবেন জাকাতের হিসাব আরবি মাসের সাথে ইংরেজি সাথে না। এজন্য একটা ঠিক করে নিলে এটা সুবিধা ঠিক করে আপনি ওই তারিখে জাকাত সব হিসাব করে ফেলবেন হিসাব করার পরে যে টাকাটা জাকাতের আসবে এই টাকাটা আপনি আলাদা করে ফেলবেন আলাদা করে সব টাকা রমাদানে দিয়ে দিবেন না আপনি সব রমাদানে দিয়ে দিলেন তো বাকি এগারো মাসও তো মানুষের অভাব থাকবে অনটন থাকবে সমস্যা থাকবে তো তখন কি দিবে এজন্য জন্য আপনি এই এটা পরবর্তী পর্যায়ক্রমেও দিতে পারেন কিন্তু টাকাটা আলাদা করে সাফারেট করে রেখে দিতে হবে এটাকে আবার ওই মোট টাকার সাথে মিশিয়ে রাখা যাবে না আর রমাদান মাসে যতটুকু সম্ভব বেশি দিয়ে দিব আর অন্য অন্য সময় এই দিতে থাকবে अर्थात जकतर माध्यम रमादान बरकत हासिल करते सकल अबादतर माध्यम रमादान मासे बरकत हासिल करार्ज चेष्टा करब ये बरकतर मास एक मास पेले जान यायत के अनेक बच्चर बाड़िए पशाफाशी मिथ्यापर हरामार्जन यस्त कार्यक्रम थे আমরা সিয়ামরত অবস্থার সমাধান মাসে দূরে থাকার চেষ্টা করব। যে সকল ব্যবসায়ী বাহিরা আছে তারা যেন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি না করি রোজাদারদেরকে সিয়াম ফালনকারীদেরকে আমরা যেন কষ্ট না দিই তারপরে কোনো পণ্যের সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে না দিই তারপরে ভালো জিনিস দেখাই যেন প্রতারণা করে খারাপ জিনিস না দিই ওজনে কম না দিই এই জাতীয় সকল ধোকা প্রতারণা মুক্ত হয়। আমরা সবাই যেন রমাদানে সিয়াম ফালনকারীদের খ্যাত নিয়োজিত হয়ে যায় যেখানে আল্লাহ রব্লা আলমিন সিয়াম ফালনকারীদেরকে বরকত দেওয়ার জন্য মাখ পেরাতের জন্য আল্লাহ প্রস্তুত আল্লাপাক দিতেই থাকেন বৃষ্টির মতো সেখানে আমরা আল্লাহর বান্দারাও সিয়াম ফালনকারীদের খ্যাত ব্যস্ত থাকব। আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে রমাদানের পরিপূর্ণ বরকত হাসিল করাতে অভিজ্ঞান করবো আল্লাহ হাসিমান তালা আমাদের জিন্দিগির সকল গুণাগুলোকে এই মাহের মাদানের তাও মাধ্যমে এবাদতের মাধ্যমে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুবান আমাদের সবাইকে মাহের মাদানের সকল সিয়াম তেয়াম এবাদতগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন আমিন